হাম্মদাইনার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি জিনে আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল ওলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তাওফি কেন করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমা থেকে জিকির আসগার তসবি তাহলিল তাওবা ইস্তেকফার এসব বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম কারণ একদিকে মানুষেরা আল্লাহর দেওয়া আল্লাহর রাসুলের দেওয়া জিকির আজগার তাসপি তাহালিলগুলোকে বাদ দিয়ে বিভিন্ন রকমের মানুষের নামে তরিকা তৈরি করে তাদের মন গড়া আবিষ্কৃত জিকির আজগারে লিপ্ত আছে একদিকে এসব মানব রচিত তরিকা থেকে মানুষকে মুক্ত করা আর একদিকে আমরা যেন পীরের তরিকার জিকিরের বিরোধিতা করে কোরআন এবং হাদিসের বর্ণিত জিকিরগুলো থেকে নিজেরাও দূরে না থাকি নিজেদের ব্যক্তিগত আমল এবং নিজেদের ব্যক্তিগত জীবনে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে সুনাদগুলো আছে এগুলো আমরা আমল করতে পারি সেজন্যই এই ধারাবাহিক আলোচনা आजकल आलोचना हे दोआ संपर्क दोआा शब्द अर्थ हम आदन आहवान क्षेत्र मंद क्षेत्र आल्ला के डा होते, होते अन्न के डाकाओ होते जेको डा आहवाना आवेदन करा आवे दोर अर्थ कुरानर सुरय इसइलर ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যে কুফরদেরকে বলো তাদেরকে ডাকো আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইলাহ মনে করো তারা তো তোমাদের দুঃখ দুর্দশা দূর করার পরিবর্তন করার ক্ষমতা রাখে না এখানে আল্লাহ সহানাহুয়া তারা বলছেন উল উদ উল্লাদিন আজাম তুমি আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে তোমাদের বিপদে উদ্ধারকারী সাহায্যকারী মনে করে এদেরকে ডাকো এখানে উদা শব্দটা এসেছে এজন্য আমাদের মনে রাখতে হবে যে সৃষ্টিকুলের সকলই অভাবী আর সকলই আল্লাহর মুখাভিখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুরায় ফাতের এর পনেরো নম্বর আয়াতের সাত করেন্লাহ ও ওহে মানব সকল আন্নাস নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ আর যখন এর শুরুতে আলি প্লাম চড়ে আসল আন্নাস তার অর্থ হচ্ছে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে বলছেন তোমরা সকলি আল্লাহ দরবারের ফকির সকলি বাদ দেওয়া হয়নি তোমাদের পীর ফকির মরিত ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির খাজা বাবা ফকির গাজা ফকির মাজারা ফকির সবগুলো ফকির ইমাংস ফকির মুক্তাদিও ফকির দুনিয়ার সব আং তুমুল ফকরাও এরা তোমরা সকলেই আল্লাহর দরবারের ফকির অল্লাহুল হামিদ একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী এবং তিনি প্রশংসিত এটা পরিষ্কার হয়ে গেল এজন্য মানুষ মানুষকে গাউসুলা আজম ডাকে গাউস মানি হচ্ছে ত্রাণ কর্তা আজম মানে সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় ত্রাণ কর্তা এটা কোন মানুষ না আল্লাহ কিন্তু পীর সুফিদের পরিভাষায় বরফের আব্দুল কাদের জানানি গাউসুল আজম মাইজবান্ডারীদের পরিভাষায় মাইজবান্ডারি গাউসুল আজম এমনি ভাবে আজমিরির আহমতুল্লাহ আলার উপাধি দেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে গরিবে নওয়াজ অর্থাৎ গরিবকে যে দান করে গরিবের দাতা দাতা একমাত্র কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন হে লোক সকল আং তুমুল ফোকার তোমরা সকলি আল্লাহর দরবারের ফকির ফকির কেন বলেছেন দুনিয়ার ফকিরেরা ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না কারণ জানে যে আমি যেরকম ভিক্ষুক ও তো সেরকম ভিক্ষুক ও আমাকে কি দিবে আল্লাহ তালা সেদিকে ইঙ্গিত করলেন আং তুমুল ফোকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির কারো কিছু দেওয়ার ক্ষমতা নেই দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ হামিদ একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী এবং তিনি প্রশংসিত এ কারণে আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে বলছেন আমাকে ডাকো অন্য কাউকে না কোরআনের সুরায় গাফের এই সুরার ষাট নম্বর আয়তাল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব অকাল আরব বুকুম তোমাদের রব বলেন এটা বলে কি বললেন যে যিনি তোমাদের ঘোষণা করছেন তিনি সাধারণ কেউ নন তোমাদের রব তোমাদের রব ঘোষণা করছেন উদি আস্তাজিবি তোমরা আমাকে ডাক আমি তোমার ডাকে সাড়া দিব এজন্য আদিস শরীফ রাসুল্লাহ সাদ করেছেন তিরমিজি সৈয়াদিস মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াদবা আলহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আবেদন করে না দোয়া করে না আল্লাহ তালা তার উপরে রাগন্ন্বিত হন দুনিয়ার সমস্ত মানুষ চাইলে বিরক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে বিরক্ত হন দুনিয়ার সবাই নেওয়ার পাগল আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত এজন্য ডাকছেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহতলা তার উপরে রাগন্িত হন এজন্য আল্লাহ বলেছেন তুমি সাহায্য চাও তো সাহায্য চাও সাহায্য চাবো কার কাছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ডাক শুনেন কিনা এ সন্দেহ কারো থাকতে পারে দায়া মাধ্যমের প্রয়োজন কিনা আল্লাহ সুবাহ বাকারার। एक सौ छियाशी नंबर हाथ बोल हे नबी जो जिज्ञेस करीब बंदार रही बंदार रही एखे कुरान भाषा अनुजय हवा उचित छोटा बहुमत विषय आसते थे इंशाला एर पर प्राय पचिस आयात उदाहरण स्वूप पेश करा जखनी क्षेत्र हे नबी आपके लोक जिज्ञस कर उत्तर माध्यम एरक प्राय पचिश् आयात से धारावाहिकता अनुजाई जमन मन करे नबी आपके लोक जिज्ञेस करे नतून चाँद समूह सम्पर् কুল আপনি বলুন হিয়ামা ও আকেই তুলেন নাস এটা মানুষের জন্য একটা অক্ত নির্ধারণকারী সময় নির্ধারণকারী ক্যালেন্ডার এরকম ভাবে আল্লাহ তারা বলছেন হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রুখ সম্পর্কে রুখ আমি রব্বি আপনি বলুন যে রুহুটা হচ্ছে আমার রবের একটা আদেশ আপনি বলুন এরকম অসংখ্য বিষয় আছে সেই নিয়ম অনুযায়ী এখানে যখন বিষয়টা আসলো এরকম যে ওয়াইদা দি আননি। जख आपना बान्दा जिज्ञेस करपर्के उचित कुल आपनी बोल कब्दा नई मानी हिषय जदि आल्ला बानदार बस व्यापार है से हीखने आपनी माध्यम थ कारण ही कुरानयर दोशो छियाशी नम्बर आयत आल्लाह तला तरह बयान तर्जा की ही पाल्टे दिलें অন্য সব ব্যাপারে বললেন যদি আপনাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে আপনি বলুন আপনি বলুন কুল আপনি বলুন আর যখনই আল্লাহর নিজের বিষয়টা আসলো আপনাকে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে এখানে ওই শব্দ আর নাই কুল আপনি বলুন নাই আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন ওই রাজায় হে নবী যখন আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ফাইন্ আমি বান্দার একেবারে কাছে রয়েছিবাইহস্যাক দেই সারা দেই উজিব দা বতার দায় আহ্বানকারীর আহ্বানে ইজা দানি যখন সে ডাক দেয় আসলে বলা উচিত ছিল যখন ডাক দেয় তখন সারা দেয় কিন্তু আল্লাহ তা বলেন নাই বলেছেন কি ड़ा दे जो से डे मानी हम जिन बान्दार मुख बर डाके साड़ा दिए दायी बंदार डाके साड़ा दे जख से डाक दे भैया दरकार नहीं माध्यम दरकार नहीं रसुल्ला যে মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে যে দোয়ার মধ্যে এমন কিছু সে চায় নাই যার মধ্যে গুণা থাকবে এখন একজন আল্লাহ কাছে দোয়া করল আল্লাহ আমি যেন কি করতে পারি অমুক মেয়েটাকে যেন কি করতে পারি বসে আনতে পারি दोआा करल लटारी जो पाई टाइम मस्ती देख लाख हस्पिता जाब एर एरक गुना रक्त सम्पर्क छिन्न है एम दोआा नाई एरक दोआा ना कर विपरीत भलो दुआ कर, लो। कर रसुल्लम सलाह আল্লাহ তালা তাকে অবশ্যই তিনটা জিনিসের কোন একটা দান করবেন ইম্মাং তু আজ দাওয়াত হু হয়তো সে যে দোয়া করেছে যেটা আল্লাহর কাছে চাইল আল্লাহ তালা হুবহু ওইটাই দিয়ে দিবেন যদি তার জন্য মঙ্গল আল্লাহ মনে করেন নতুবা আল্লাহ তালা তার জন্য আখেরাতে এটা জমা করে রাখবেন সঞ্চয় করে রাখবেন अथवा दोआा एक आल्लाई दो रही विपद के, के दूर बुझा गया दोआा विफल जाए दोआा अवश्य कबुल है तब किस शर्त आनेको कारण दोआा कबुल है ना विषयगू आलोचना कर इनशाला जदि से शर्त गो पूरा पहले दोआा कहो विफल है ना तीनटार्ट सहबाइक तो आल्ला से बहि बस दोआा करे आल्ला कत दीपेंटार अवश्य बदान नुकफिर तो दोआा कर रसुल्लम आल्लाह अक्सर तुम्हरा जत चाहते आल्लाशी दी आल्ला को अभाव नहीं चाहो आल्लर का দোয়া দুই প্রকার এক প্রকার দোয়া হচ্ছে সালাত, সোম এগুলো দোয়া এর মাধ্যমে আল্লাহর কাছে আবেদন করা হয় আর হচ্ছে বিশেষ কোন জিনিস আল্লাহর কাছে চাওয়া যেমন কোরআন ইসলাই সোহ ফাতে আছে একশো নম্বর আয়াত এব্রাহিম আলাহাল্লাম দোয়া করলেন রব্বি হাবলি মেয়া সো আলীন হে আমার রব তুমি আমাকে একটা ন্যাক সন্তান দান করো তাহলে ফার্স্ট জিনিস চাওয়া আপনি চাইলেন যে আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দান করো আল্লাহ তুমি আমার এই ব্যবসা বাণিজ্য অনুযায়ী দান করো আল্লাহ তুমি হালাল কামাই রোজগার ব্যবস্থা করে দাও এগুলো খাস দোয়া এগুলো করা যাবে এবারে সর্বোত্তম দোয়া কি কোন আমলটা সবচেয়ে উত্তম কোরআন তেলাওয়াত করা না জিকি রাজগার করা না দোয়া প্রার্থনা করা কোনটা এটা মনে রাখতে সামগ্রিকভাবে হাদিসে বলা হয়েছে আফদালুল এবাদতে তেলাওয়াত হল কোরআন কোরআনের তেলাওয়াত করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল উত্তম নফল নতের মধ্যে যতগুলো এবাদত রয়েছে এর মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম কোরআন যদি না বুঝেও পড়ে তাহলে সব হবে না এমন কথা বলা যায় না যদি বোঝার চেষ্টা করে তেলাওয়াত শিখল বুঝারও চেষ্টা করে তাহলে না বুঝে পড়লেও আশা করা যায় সব পাবে কারণ আল্লাহর রাসুল্লাহ সাল্লামকে যে আল্লাহ তালা চারটা দায়িত্ব দিয়েছেন ওর মধ্যে একটা দায়িত্ব হচ্ছে মানুষের কাছে আল্লাহর আয়াত করবে তেলাওয়াত একটা স্বতন্ত্র দায়িত্ব এরপরে বলা হচ্ছে যে অল্লি মোহামুল কিতাব ও হেকমা কিতাব ও হেকমার তালিম করবে তাহলে তালিম আলাদা দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর তেলাওয়াত একটা আলাদা ইবাদত সুতরাং কথা বলা যাবে না যে কোরআন তেলাওয়াত করলে কোন স্বভাব পাওয়া যাবে না একটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন পড়ল সে প্রত্যেকটা অক্ষরে দশটা নাকি পায় আল্লাহ রসুলাম ব্যাখ্যা দিলেন যে মিম লা আমি এটা বলছি না যে আলিফলাম মিম পুরোটা মিলে একটা হরফ বরং আলিফুন হরফুন লামুন হরফুন হরফুন আলিফ একটা স্বতন্ত্র হরফ লাম একটা স্বতন্ত্র হরফ মিম একটা স্বতন্ত্র হরফ बोझा जाए आलिप्लम मिमिर की स्वतंत्र अर्थ आते बोझा जाए तेलावत माध्यम स्व पाए तब ठीक हमारे क्षेत्र बाड़ा बाड़ी मध्य नाई छाड़ा छे सारा जीवन खाली कुरान तेलावत करो बोझार चेष्टा करो ना कुरान् की वक्त कुरान क्या आलो कुरान उद्देश्य की सब बोझारेष्टा करना खाली तेलावत करलो य तेलावा स्व नहीं मुर्दार खार जो तेलावत करो येलावावाते स्व नहीं আর একটা হচ্ছে কোরআন তেলাওয়াতও শিখল এবং সে বুঝারও চেষ্টা করছে তাহলে তেলাওয়াতেরও স্বভাব পাবে বুঝারও স্বভাব পাবে আবার কোনো ক্ষেত্রে তেলাওয়াতের চেয়ে এটা একটা মৌলিক বিষয় কিন্তু মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে একটার গুরুত্ব আর চেয়ে বেড়ে যায় যেমন মনে করুন আরফাতের ময়দানে কোরআন তেলাওয়াতের চেয়ে দোয়া করা উত্তম এরকম ভাবে সালাতের পরে ফরজ সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব না মাস্তুন দোয়া বলব সালাম ফেরানোর পরেই আপনি কোরআন নিয়ে বসে গেলেন না এটা না এখানে মাসনুম দোয়া আছে এটা গুরুত্ব বেশি সুতরাং আমরা একটা পরিষ্কার বিষয় বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে সমস্ত জায়গায় বিশেষভাবে যে আমলের কথা বলা আছে যে দোয়ার কথা বলা আছে ওখানের জন্য ওই দোয়াটা অন্য দোয়ার চেয়ে বা অন্যাদতের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি আরাফাতের ময়দানে দোয়ার করতে বলা হয়েছে ওখানে দোয়ার গুরুত্ব বেশি সালাতের পরে ফরজ সালাতের পরে বিভিন্ন দোয়ার কথা বলা হয়েছে ओ दोागुलर गुरुतव बसिमी भाव आधारण अवस्था क्रांत लुत्त बारे जे सब कारण दो कबुल आशा जाए कारणगुलोआ कबुल हार बस आशा जाए कारण ए रख दुई प्रकार कि कारण हे बाहरी प्रकाश्य कारण जेमन दोर पूर्व को न्याम सदाखा किलादाय दूरकत এমনিভাবে কেবলামুখী হয়ে বসা হাত তুলে দোয়া করা একা একে হাত তুলে দোয়া করা যায় আমরা ফরজ নামাজের পরে ভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয় এটা দাঁত বলি এটা আল্লাহর রাসুল সাহসালাম করেন নাই সাহাবা ইকরাম করেন নাই কোরআনেও নাই আদিসেও নাই এটা যারা করে এরা আল্লাহর রাসুলের চেয়ে হয়তো বেশি বুঝে আলিয়াজবিল্লাহ এটা এই বললাম जोड़ा ताली जाए दो कबुलरज नाम दोआा आदव हाथ तुले अतए अतए फरज नाम हाथ तुले मोन जाए अपनी जो थिरी आविष्कार कर लल्ला रसुलर रसुल्लम साहब आए के आमदानी मनजात करते हैं ना इतो करें नाई अपनी आल्ला रसुलर चे बी बुझते पे आज पर्त मक्का मदीन है ये फरज नाम हाथ तुले सम्मिलित मोन नई एट एक स्वीकृत पेदात भारतवर्ष जोर ताली दिए तैर जोर ताली दिए तैयारी आल्ला दें ना फरज साले जो आमगुलू आगुलो करख जगह बेटा हत ढुके तखान सुमलात उठे जाए फरज नाम जेदिन সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ওই দিন থেকে এই ভারতবর্ষের মুসলমানদের ভিতর থেকে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া অজিফাগুলো বাতিল হয়ে গেছে উঠে গেছে আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে এবং আমি বলেছিলাম শিট দিবসকে তো অনেকই পরামর্শ দেন শিট না দিয়ে বরং এগুলো মিলে একটা কিতাব বানাই ওটা স্থায়ী থাকবে দোয়ার কিতাব তাও বা দোয়া তসবি তহাদিল এই জন্য আজকে আর শিট দিলাম না শীট আমার হাতে তৈরি আছে দেওয়া যেত কিন্তু এখানে দোয়ার আদবগুলো লেখা আছে দোয়া কবুল হওয়ার কারণগুলো লেখা আছে না হওয়ার কারণগুলো লেখা আছে এরপরে বিভিন্ন দোয়াগুলো আমরা ধারাবাহিক দেখা শুরু করেছি তো প্রথমে বলা হল যে একা একে হাত তুলে দোয়া করা যাবে আমরা ওই বেদাহাতিদের বেদাহাতের বিরোধিতা করতে কি আবার একেবারে শূন্যতটাকেও দূর করে না দেয় একা একই হাত তুলে দেওয়া করা যায় ফরজ নামাজের পরে মাঝে মধ্যে করলে সেটা বেদাতে মধ্যে বলা যায় না এরকম ভাবে নফলের পরে হাত তুলে ধোয়া করা যায় আল্লাহ রসুলাম করেছেন আপনারা হাদিস গুলেন সলাতুল লাইনের যে হাদিস আছে এখানে বলা আছে আজ সলা মাসনা সালাত দুই দুই রাখাত করে ওই হাদিস দিয়েই কিন্তু যারা মোনাজাত দেয় তারা দলিল বেশ করে মানুষকে বুঝে দেয় তো নামাজ পাওয়া গেল কিন্তু ওই যে হাদিসের শুরুতে বলা আছে যে দুই দুই রাখাত করে আজ মাসনা মাসনা দুই দুই রাখাত করে ওই জায়গাটা আর পড়ে না ওইটা পড়লেই চারজন লোক বুঝতে পারবে যে দুই দুই রেখাত কোন নামাজ এটা রাতের নফল নামাজ ওই নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায় দোয়া করা যায় তো এরকম আপনি হাত তুলে দোয়া করতে পারেন এরপরে দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করা হামদ করা আল্লাহর থানা করা এমনিভাবে যে বিষয়ে দোয়া করবেন সেই বিষয়ের সাথে সামঞ্জস্যশীল আল্লাহর গুনবাচক নামগুলো দিয়ে দোয়া করা আপনি দোয়া করবেন তা জালিমের বিরুদ্ধে আপনার শত্রু জালিমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দোয়া করবেন ইয়ার ইয়ার উপরে ধ্বংস করে দাও এটা হবে এইখানে দোয়া করতে হবে জব্বার মহা ক্ষমতাবান হে তাহার মহা প্রতাপশালী তুমি আমার এই বড় শত্রু জালিমকে তুমি ধ্বংস করে দাও এভাবে যে দোয়া করবেন ওই দোয়ার সাথে সামঞ্জস্যশীল যে আল্লাহর গুনবাচক নাম রয়েছে এই নামগুলোর উশিলা দিয়ে দোয়া করবেন কোরআানে বলা আছে অর ইহিল আসমাউল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ওই নামের উশিরা দিয়ে দোয়া করো আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করা যাবে এমনি ভাবে দোয়া কবুল হওয়ার আরো কিছু উল্লেখযোগ্য কারণ হল দোয়ার শুরুতে মাঝখানে এবং শেষে আল্লাহর নবীর প্রতি সালা দূরত পড়া এমনিভাবে নিজের পাপের স্বীকারোক্তি দেওয়া আল্লাহ আমি পাপি আমি অন্যায় করেছি গুণাগার তুমি আমাকে ক্ষমা করে আমার দোয়াগুলো কবুল করো এমনিভাবে আল্লাহ তারা যে সমস্ত নিয়ামত দান করেছেন তার সুক্রিয়া আদায় করা যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় সেগুলো কাজে লাগানো যেমন রাতের শেষ তৃতীয় আল্লাহ তারা দোয়া কবুল করেন আল্লাহ ডাকতে থাকেন আজানে কামতের মধ্যমতে সময়ে উজুর পর সেজদায় গিয়ে এমনিভাবে সালাতের সালাম ফিরানোর পরে এরপরে সালামের পূর্বে নামাজের ভিতরে থাকা অবস্থা দোয়া কবুল হয় সালাতের শেষে কোরআন খতম করার সময় নিজে যখন কোরআন খতম করবেন তবে পয়সার বিনিময় না মোরগের ডাক শোনার সময় হাদিসে বলা আছে যখন মোরগের ডাক শোনো তোমরা আল্লাহ দোয়া করো ক্ষমা চাও কারণ সে ফ্রেশটা দেখেছে আর যখন গাধার ডাক শোনো তখন তোমা বললে পর শয়তান থেকে পানা চাও কারণ সে শয়তান দেখেছে এরকম ভাবে মাজলুম ব্যক্তির দোয়া কবুল আপনার উপরে যখন কেউ জুলুম করে অত্যাচার করে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতান আল্লাহ মজদুমের দোয়া কবুল করেন পিতামাতার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয় এমনিভাবে যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখাপেক্ষী হয় তখন দোয়া কবুল হয় এমনিভাবে আপনি একজন ভাইয়ের জন্য দোয়া করবেন তার পিছনে আমরা তো কি করি আমাদের দুর্ভাগ্য যখন আমরা দুইজন লোক আমাদের কাছে একাত্র হয় একজন কোন কারণে একটু বাথরুমে চলে গেল বা একটু আড়ালে চলে গেল ওই লোকটা বলি এই লোক থেকে সাবধান ए कंतु गोयंदास्या आज चरित्र वर्जन करते हैं मन रखते हैं बड़ उचित भाई जो आड़ाले चले गोआर आल्लापस्थित भाइय पीछने जो क्यों दोआा आल्ला तला भाईर जो से दोआा कबुल करें परिष्कार सामने से जरा प्रशंसा कर আমরা এদেরকে মনে করি যেটা আমার ক্ষতি ক্ষতিকর কারণ আল্লাহ রাসুজুল বলেছেন যখন কেউ তোমার সামনে প্রশংসা করে তুমি তার মুখে মাটি চেপে দাও আমরা কি করব যদি সত্যিকার কোন ভাই কোন প্রশংসামূলক কাজ করে থাকে সেই প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আমরা ওই ভাইয়ের জন্য তার পিছনে দোয়া করব এই পিছনে দোয়া করলে সে দোয়া কবুল হয় এমনিভাবে জুমার দিন বিশেষ করে আসরের সালাতের পর দোয়া কবুল হয় রমজান মাসের ইফতারের সময় শেষ রাতে সাহারি খাওয়ার সময় লাইলাতুল কদরে আরাফাতের দিবসে এমনিভাবে সমস্ত মসজিদে গিয়ে বিশেষভাবে দোয়া করা টাবার নিকটে মুলতাজমে গিয়ে দোয়া করা মাকাম ইব্রাহিমের নিকটে সাফা মারোয়া হজর সমফাতের ময়দানে মুজদারা ভামিনায় এরকম জমজমের পানি খাওয়ার সময় এগুলো দোয়া কবুল হওয়ার স্থান বা সময় এমনিভাবে দোয়া কবুল হওয়ার বাতিনি কারণ অপ্রকাশ্য কারণগুলো দোয়ার পূর্বে খাটিভাবে তবা করা আমি তবার উপরে স্বতন্ত্র আলোচনা করবো ইনশা আল্লাহ তাবার মানে এই না যে আপনি আস্তাকুল্লা পড়লেন তাওবার মানে হচ্ছে রুজু করা আল এনাবাত নিজের ভুলগুলোকে স্বীকার করে এগুলো না করার জন্য অঙ্গীকার করা কৃত কার্যের জন্য লজ্জিত হওয়া আল্লাহ কাছে ক্ষমা চাওয়া এর নাম হল তাওবা তবা করে নেওয়া এরপরে যদি অন্য কারো হক নষ্ট করা থাকে এটা ফেরত দিয়ে দেওয়া এরকম ভাবে পোশাক পানাহার বাসের স্থান ইত্যাদি হালাল কামাই থেকে হওয়া বেশি বেশি ন্যাক কাজ করা হারাম বিষয় থেকে দূরে থাকা সন্দেহ বা খায় সাতের থেকে পুতপ পবিত্র থাকা দুরাবস্থায় দু অবস্থায় অন্তর্বস্তি রাখা আল্লাহ প্রতি দীর্ঘ বিশ্বাস রাখা দোয়া কবুল হওয়ার দীর্ঘ আশা পোষণ করা যে আল্লাহ দোয়া কবুল করবেন এরকম যদি করে যে আমি কত দোয়া করলাম সে দোয়া কবুল হল না এটা আমরা আসতেছি যে সব দোয়া কবুল হয় না তাই আসবে এরকম না দোয়া কবলে আশা করতে হবে এরকম ভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে দোয়া কবুলের সময় আপনি দোয়া করছেন আর একদিকে মন দিয়ে এটা হবে না এমনি ভাবে যে বিষয় আপনি দোয়া করছেন ও বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া এবং আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভুরুক্ষেপ না করা এ হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য আত্মিক যে বিষয় গোপন যে বিষয়গুলো লক্ষ্য রাখা এবারে আমরা আলোচনা করব যে সব কারণে দোয়া কবুল হয় না মানুষ কখনো তো আরম্ভ করে কিন্তু তা কবুল হয় না বা দেরিতে কবুল হয় এর কারণ আছে অনেকগুলো যেমন আল্লাহর কাছেও দোয়া করে আবার গায়েরুল্লার কাছেও দোয়া করে আল্লাহর কাছেও চায় আবার গায়রুল্লার কাছেও চায় এরকমভাবে দোয়ার মধ্যে খুটিনাটি বিষয় উল্লেখ করা আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুনের গরম থেকে আগুনের সংকীর্ণতা থেকে अंधकार आश्रय दाओ ना अपनी दोआा कर आल्ला जहान नाम आश्रय दाओ जान नाम मुक्ति दाओ जहान नाम गरम जार संकर्णता खुड़ी निमिष उल्लेख एम मुस्लिम व्यक्तर निजे उपर कार्य भावे बदवा दुआ कबुला आने दोआा करे जन परीक्षा पास कर दिनदयाक आर ऐले फिलेअकबुला এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এমন দোয়া কবল হবে না গুনাহের কাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করা এটা কবল হবে না এমনি আল্লাহর সাথে আল্লাহর ইচ্ছার সাথে দোয়াকে সম্পর্ক করা হে আল্লাহ তুমি যদি এই কাজটা চাও তাহলে আমাকে দাও না এরকম দোয়া করা যাবে না আল্লাহ আপনি বললেও আল্লাহর ইচ্ছা হইলে দিবেন না হলে দিবেন না এখন এখানে আল্লাহ তুমি যদি চাও তাহলে এটা দাও ইনসি ইতা বিদলে খাতা দিছে এগুলো আমি দলিল পেশ করছি না এই জন্য যাতে কোনো প্রত্যেকটা হাতিস থেকে নেওয়া দলিল দিতে গেলে বিষয়টা আবার অন্যদিক চলে যায় তো এরকম দোয়া কবুল করা দোয়া করা যাবে না এই দোয়া কবুল হয় না এমনি ভাবে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে মাফ করে দাও না এটা না আল্লাহর কাছে দাবি করতো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এটাই চান এমনি ভাবে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না এটা বলা যাবে না আল্লাহ আমি এত দোয়া করলাম এত দোয়া করলাম আল্লাহ কবুল করলো না এরকম করা যাবে না এভাবে ক্রান্ত হয়ে যাওয়া বিরক্ত হয়ে যাওয়া যে আমার দোয়া আল্লাহ শুনবেন আমি এত দোয়া করলাম এরকম গাফেল উদাস মনের দোয়া কবুল হয় না আল্লাহর সামনে দোয়ার আদব রক্ষা করা এগুলো হলো দোয়া কবুলের জন্য জরুরি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন লোককে দেখলেন যে এসে সে দোয়া করল সে দূর আল্লাহ রসুল করে দুরুদ পড়ে নয় কিছুই না তারা হলো করে দোয়া করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ডাকলেন আর বললেন যে তুমি তাড়াহুড়া করেছ এদা সাল্লাহকুম ফলিয়া ইহমদ ফলিয়াজ যখন তোমাদের কোনো ব্যক্তি সালাদ আদায় করে সে যেন আল্লাহর তাহমিদ আল্লাহর সানা করে এরপরে সুম্মুসল্লা আল নবী সাল আলাই এরপরে আল্লাহর নবীর প্রতি দুরুত পড়ে এরপরে সুম্মিমাশাহ এরপরে সে আল্লাহর কাছে যা চায় চাবে এভাবে দূরত করে নেওয়া তারাহুরা না করা এমনি হয় কোনো অসম্ভব জিনিসকে যেটা আল্লাহ তারা দিবেন না এমন জিনিস না চাওয়া একজনে দোয়া করলো আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো বা চিরস্থায়ী জীবন দান করো এটা আল্লাহ দিবেন না কাউকে বলা হয়েছে করেনে আল্লাহ তারা কোনো মানুষের জন্য চিরস্থায়ী জীবন দান করেন নাই এমনি ভাবে দোয়া করার সময় বিনয়ের সাথে এবং চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা একবারে চিৎকার মেরে মেরে দোয়া করা এটা না সুরয় আরফের পঞ্চান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন রব্বাকুম খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে এবং চুপি খুফিয়াতান, খুফি তানুফি চুপি সরে ইন্না হুল মহতাদিন নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদের এখন আমরা চিৎকার মেনে দোয়া করলাম আল্লাহ যেভাবে আবেদন করতে বলেছেন সেরকম করলাম না এটা কবুল হবে নাকি এরকম ভাবে এমনি আব্বাস রাজি আল্লাহ তারা বলেন কবিটা মিলানোর মতো করে দোয়া করবে না এমনিভাবে সাহবায় কেন এগুলো করেন নাই এমনিভাবে দোয়া করার ক্ষেত্রে আওয়াজ একেবারে উঁচু করা আবার একেবারে মৃদু করা এরকমটা না কোরআন এর সুরাই মানে ইসরায়েলের একশো দশটা বলা যাচ্ছে এবং তাতে মৃদুও করো না বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো মধ্যম পন্থ অবলম্বন করব। এগুলো হচ্ছে দোয়ার বিষয় তো আমরা প্রথমে যে কোনো দোয়া করতে গিয়ে চারটা জিনিস খেয়াল রাখবো এক নম্বরে আল্লাহর প্রশংসা দ্বিতীয় নম্বর আল্লাহর রাসুলের প্রতি সালাদ দুরুত পড়া তৃতীয় হচ্ছে নিজের গুনাহের থেকে তবা করা চতুর্থ হচ্ছে আল্লাহর যে নেয়ামতগুলো আমার উপরে আছে ওগুলোকে স্বীকার করা ওগুলো কৃতজ্ঞতা আদায় করে দোয়া করা এবারে আমরা আসবো প্রথম সকাল সন্ধ্যা থেকে শুরু করব সকাল সন্ধ্যার দোয়া এ বিষয়ে অনেকগুলো দোয়া আছে আমি এটা আপনাদেরকে আগে বলে যে দোয়াগুলো শুনলে আপনাদের হয়তো হতাশা আসতে এত দোয়া আমার পক্ষে করা সম্ভব না সাগরের পানি আমি সবটা সেচ করতে পারবো না তাই বলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিতেও পারবো না এই আমরা আমাদের হাদিফের অনেক বড় ভাণ্ডার মানুষ তো হাদিস থেকে দোয়া দুরুদ অধিফা শিখে না তালাশ করে কোন পীরের কি বই অধিফা আছে হাদিস খুললে দেখবেন আমাদের এইগুলো সব হাদিস থেকে ডাইরেক্ট নেওয়া ইনশাআল্লাহ কিতাবটা পেয়ে গেলে আপনারা হয়তো আরো এক জুমায় উপরে লেকচার দিয়ে তারপরে আগামী জুমায় কিতাব দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা যদি অফির দান করেন तो सकाल सन्ध्याल कर फजर पर मागरीबे तीन बार सब सलाते आयतुल कुरसि पड़ा हादी से बला आल्ला रसुल्लामी सकाल बल्ला एक बार आयुल कुरसि पाठ करलो सारा दिन शयान तर धारे कि आसते आज सन्ध्य जे व्यक्ति एक बार आयुल कुरसि पाठ करल सारा रान धारे किस आसते আরেকটা দিশে আছে স্বনদত মজবুত না যদিও যদি সে ওই দিন বা ওই রাতে মারা যায় তাহলে তার আর জান্নাতে যাওয়ার মধ্যে তার আর জান্নাতে যাওয়ার মধ্যে প্রাচীর হল মৃত্যু তার মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জানাতে চলে যাবে এরকম যদি আয়াতল কুর্সিটা পড়ি আমরা তাহলে আমাদের ভূতে ধরতে পারবে আর তাবিজ কবচ লাগবে আর এটা আমরা পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ আয়াতল কুর্সি যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়ে তাহলে তার কাছে আসতে পারবে না এরপরে সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে সালাতের শেষে তিনে এক পড়া। এরপরে সুরায় এখলাস সালাক নাস পড়া সকাল সন্ধ্যায় পড়া এগুলো এগুলো যেগুলো আমাদের জানা আছে এরপরে আর দোয়া যেটা সূর্য ডুবার সময় পড়তে হয় এটা আমাদের দেশে যেহেতু পীরদের ফজিলাতে ওজিফার বইয়ের মধ্যে নাই সেজন্য আমল করে না আমি বলেছিলাম যে আমি একবার সৌদি আরব বসে একটা গাড়িতে যাচ্ছি ওই গাড়িতে কতগুলো বাচ্চারা ছিল বাচ্চা বলতে একেবারে বাচ্চা না মোটামুটি তরুণ বয়সের আমরা কথা বলতে বলতে এগুচ্ছিলাম হঠাৎ করে দেখলাম সবগুলো চুপ হয়ে গেল আমি তো ওদের দিক খেয়াল করি নাই আর আমাদের তো এইরকম ওজিফা আমল করার অভ্যাসও নেই तो वा इंगित लो जो और दुआ से। तो जो लो कर सूर्यर दिखे सूर्य डूबे जारा पढ़ते हमें तक चिंता करुषिंग पीर दस विट बा दाबी देशल बस सऊदी आरबल कम कर दिन मन करल ठीक हमारे लोकर आमल बस तब रसिल तरिका ना पीड़े तरिका আর সৌদি আরবের ছেলেরা আমুল কম করে তবে রসুলের তরীঘায় করে আমি দেখেছি ওখানে কোরআন রাখা থাকে মসজিদে ছেলেরা আগে চলে আসলো স্কুলের ছোট ছোট বাচ্চা কোরআনটা টান নিয়ে পড়াশুরু করলো একামত হয়ে গেল কোরআনটা রেখে দাঁড়িয়ে গেল আপনারা এগুলো পরীক্ষা করে হাজেঘা দেখবেন পরীক্ষা করে বিভিন্ন মসজিদে ঘুরবেন দেখবেন এই অবস্থা আমলটা আছে ওদের ভিতরে অবশ্য আমি সৌদি আরবের প্রশংসা করছি না সবার মধ্যে যে আমার স্থানা উল্লু শব্দেশই আছে আমি মক্কায় এমন ডুবুকে পেয়েছি বয়স প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর এখন মতো হজ করে নাই কাজে আমি এই প্রশংসার মানি না যে ঢারা ভাবে আমি সব মক্কা মধ্যে আমল করে ওখানে ঠকাবার লোক আছে কাজ করে পয়সা দেন এমন লোক আছে কিন্তু আমি বলছি যে তারা যারা আমল করে তাদের কথা তো এই যে সূর্য ডুবার সময় কি দোয়া আমাদের এই বলতে আজমিনশাল দোয়াটা হচ্ছে আল্লাহাদিকা ও আসিকা ফাগ ফির কি সুন্দর অর্থ হে আল্লাহ এটা তোমার রাতের আগমনের সময় আর দিনের বিদায়ের মুহূর্ত আর তোমাকে যারা ডাকে তাদের আওয়াজ তোমার কাছে পৌঁছার মুহূর্ত ফাঁক ফিরিলি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা হচ্ছে সন্ধ্যার সময় একেবারে সন্ধ্যার সময় সূর্য ডুবার সময় দোয়া আল্লাহাদা একা ও নাহারিকা এরপরে সকালে তিনবার সন্ধ্যায় বার একটা দোয়া আছে একই দোয়া আল্লাহ রসুল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছেন এই দোয়াটা আরো কয়েক জায়গা আছে আবার সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে ওটা আছে সকালে তিনবার বিকালে তিনবার এমনি ভাবে আর দোয়া আবার নতুন কোনটা জায়গার মধ্যে কিছু মঙ্গল আছে কিছু অমঙ্গল জিনিসটা খাওয়াচ্ছে কিছু ক্ষতি আছে কিছু বুকারের বিষয় আছে এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন নতুন জায়গায় গেলেও বলতেন আউজ আমি আল্লাহর কাছে আল্লাহর সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে আল্লাহর কাছে পানা যাচ্ছি এমনি ভাবে আর দোয়া সকালে সাতবার সন্ধ্যা সাতবার পরা দোয়াড হচ্ছে এটা হাসবিহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহ ইহুয়া আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আমি তার উপরই ভরসা করলাম তিনি আর সকালে তিনবার বিকেলে তিনবার একটা দোয়া রুবাহে রব্বাউ অবিল ইসলাম দিনাও অব মোহাম্মদ রসুলান এভাবে হাদিসি বলা আছে এই দোয়াটা যদি কোন ব্যক্তি পড়ে আল্লাহর উপর আবশ্যক হয়ে যায় তিনি তাকে সন্তুষ্ট করে দিবেন আল্লাহ তালার দায়িত্ব হয়ে যায় তাকে সন্তুষ্ট করে দেওয়া এমনি ভাবে সকালে একবার বিকালে আর একবার পড়ার দোয়া আল্লাহ হোম্মা বিকা আসবাহনা অবে আমসাইনা অবেকা নাহাইয়া অবে নৌতু ওই রাইকান্ন সৌর এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ সালাম হাদিস উৎসাহিত করেছেন আল্লাহ বিকা আসবাহনা হে আল্লাহ তোমার নামে আমরা সকাল করেছি এই যে সকালে আমরা উঠতে পারলাম এটা তুমি আমাদেরকে উঠিয়েছো অবেকাম সাইনা আবার তোমার নামে আমরা সন্ধ্যা করছি অবেকা নাহিয়া, তোমার উপর ইমান রেখেই আমরা জীবনযাপন করি অবে না আবার তোমার উপর ইমান রেখেই আমরা মৃত্যুবরণ করি ওয়াই কেন সুর আবার তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে এরকম ভাবে সকালে একটা দোয়া একবার পড়া। আসবাহনা আলা ফিতরতুল ইসলাম একটা দোয়া। মুশিকা আলা ফিতরতুল ইসলাম আমরা সকাল করলাম ইসলামের স্বভাব ইসলামের যে ফিতরাত ইসলামের যে বৈশিষ্ট্য তার উপরে ওকালিমাতখলাস এবং সকাল করলাম এখলাসের কালেমার উপর ভিত্তি করে এখলাসের কালেমা আল্লাহ ছাড়া আমি আর কোন ইহাম্মদ আমি সকাল করলাম্লিনা এব্রাহিমা আর আমাদের পিতা ইব্রাহিমের মিল্লতের উপরে আমি সকাল করলাম হানিফ মুসলিমা একনিষ্ঠভাবে সকল বাতিলকে ত্যাগ করে মুসলিমান এবং সম্পূর্ণরূপে আল্লাহর করতে করে আমিন আর ইব্রাহিম আলাই অন্তর্ভুক্ত ছিলেন না এরপরে সকালে একবার সন্ধ্যা শুক্র হে আল্লাহ আমার প্রতি যত অনুগ্রহ রয়েছে সবগুলি তোমার পক্ষ থেকে আমার এই চোখ আমার এই হাত আমার উপরে যত নিয়ামত আছে আমাদেরকে আল্লাহ কত বড় নেয়ামত দান করেছেন চোখটা যে কত বড় নেয়ামত না থাকলে বোঝা যায় নাকটা কত বড় নামত এই চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ তারা কি করলেন উপর দিয়ে দুইটা দেওয়াল দিয়ে দিলেন কি সুন্দর প্রাচীর ধাক্কা লাগলে কপালে লাগবে তবু চোখে লাগবে না আর যদি ওই ভাষা মাসের মতো উপর দিতে অবস্থা কি হতো এমনি ভাবে দিব্যাটা দিয়ে আমরা কিছু খাই इधर घरण नाकटा जब पीछने अवस्था की हत्या ना हतो खबर लोकमाटा सार्टिफाई कर खावा क्या एरक कत झमेला पड़ता भावनी देखें एक जगह घसा दी कपाले सेजबार करते कलो हो जाए हाथे जत घई हाथ कलो है ना कि आल्लर जो न्यामत आल्लर जतगुल नाम आज खावा दावार क्षेत्र चला फेलर क्षेत्र हाथ पाओ हमें जा এই নেয়ামতগুলোকে উঠে স্মরণ করা এটা সকালবেলা একবার পড়া আল্লাহ হুম্মা মা আসবাহি ফামিন হে আল্লাহ আমার উপরে যত কিছু নেয়ামত আর অনুগ্রহ আছে সবগুলো তোমার পক্ষ থেকেই ওয়াহদাকাল শারিক আল্লা এই সবগুলো তোমার একার পক্ষ থেকেই আর কোন শরিক নাই ফালাকাল হামদু আলাকা শুক্র আল্লাহ তোমারই প্রশংসা এবং তোমার জন্যই কৃতজ্ঞতা পেশ করছে এমনিভাবে সকালে চারবার সন্ধ্যা চারবার পড়ার দোয়া আল্লাহ বাহতু উশাহা অর্শিকা খলকিকা মোহাম্মদ হে আল্লাহ আমি সকাল বেলা জেগেছি উশহিদুকা আমি তোমাকে সাক্ষী রেখে বলছি ও শহহিদু হামালাতা আর তোমার আরসের বহনকারী ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলছি ও মালাই এবং তোমার অন্যান্য সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলছি ওলকিকা এবং তোমাদের তোমার সমস্ত সাক্ষী রাখছি এই কথার উপর যে তুমি হচ্ছ একমাত্র আল্লাহ লা লাহ ইহ আছাড়া আর কোন ইলাহা নেই ও আন্না মোহাম্মদ আব্দুকা রাসুলুকা এবং মোহাম্মদ আল্লাহ তোমার বান্দা এবং তোমার রাসুল चार बार पाठ कर आल्ला जहान नाम मुक्त कर दीबेंमनी भाव सकाले सन्ध्य एवं निद्रा जावर समय एक बार पड़ा अल्लाह أنت رب كل شيء والملائكة يشهدون أنك لا إله إلا أنت فإنا نعوذ بك من شر أنفسنا ومن شر الشيطان الرجيم وشركه وأن نقترف سوءا على أنفسنا أو نجره إلى مسلمين اي دواتا شوكالي أكبر شوانده أكبر ايوان گمده واشمه أكبر اور توتشي اللهم فاتر السماوات والأرض হে আল্লাহ যিনি আসমান এবং জমেনের সৃষ্টি কর্তা আল এম গাইব আর শাহাদা যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে জ্ঞাত আন্তা রব্যকুল আপনি সবকিছুর রব অলায় সাধুন আর সমস্ত মালায় কারাও সাক্ষী দেয় আন্না কালাই আনতা তুমি ছাড়া আর কোন নেই নাও জুবিকা আমরা তোমার কাছে পানা চাই আশ্রয় চাই মিনসারে আনফুসিনা আমাদের প্রবৃত্তি আমাদের নফের অনিষ্ট থেকে অমিংসার নিঃশাই তন এবং শয়তানের অনিষ্ট থেকে যে বিজিম অসিরকিহি এবং শয়তানের সিরিকের থেকে ওয়ানিফা সুয়ান আর আমরা তোমার কাছে পানা চাই কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে আমাদের নিজের জীবনের উপরে অথবা কোনো অন্যায় কাজে অন্য মুসলিমকে লিপ্ত করার ব্যাপারে এরপরে সকালে ও সন্ধ্যায় একবার করে আরেকটা পড়া দোয়া اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এটা দুশ্চিন্তার সময় পড়া যায় আবার ঋণগ্রস্ত হলে সেখানেও পড়া যায় আর এখন من الهم والحزن হে আল্লাহ আমি তোমার কাছে পানা খারাপ চিন্তা থেকে মিনাল ওয়াল কাসাল আমি তোমার কাছে পানা অক্ষমতা এবং অলসতা থেকে আমি যেন কোন কাজে অক্ষম না হই অলস না হয়ে যাই ও জুবেল বখলে আর আমি তোমার কাছে পানা যাচ্ছি যুগ নুন হীনমন্যতা থেকে ওয়াল বখলে কিরিপনতা থেকে আউজুবিক আমিন গলাপাতির দায়ী আর আমি তোমার কাছে পানা যাচ্ছি ঋণের বোঝা আমার মাথায় চেপে যাওয়া থেকে अत्याारेजाल एवं मानुष प्रभावारित हार्भवे सईयुलार ए सकाले सन्दे एक बार पढ़ा इस्तेमुलारर्दारेको बोलने खबर चावा इस्तेकफारतगुल अतचा कें दवा लिखे दीची इन सलामस्त कर उच्चारण लिखे दीबा इनशा अल्लाह اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووادك وستطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنب فاغفر لي فإنه لا يغفر الظنوب إلا أنت هذا بخاري حديثي قائل أكبركم أكثر أمرا أكثر حديثي جدا سبت بحلوه تاني يتشي तो अन्नगु पड़ा जो अर्थ हे अल्लाह मानता रब्बी आल्ला तुम्हें रब लाइला तुम इा इलाह नहीं हलाता नहीं तुम्हें सृष्टि करता तुम संगे जो कृत अंगीकार आधा रो तुम रब बोले अंगीकार करें जथसाध्य रही तुमारे पाना चाहे अन्ाय किष्ट आका न्यामत स्वीकार करी अस्वीकार कराबे दम्बी आर हमार गुनाहर स्वीकृति स्वीकार करी अन्ाय करी तुम्हेंदाय करते गुनाहर स्वीकार कर আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা আমার গুনা তুমি ছাড়া আর কেউ ক্ষমা করার নেই এ দু এরপরে সকালে একবার সন্ধ্যা একবার পড়া হাই শাহিফি কয়ুম হে হাই হাই মানে চিরঞ্জীব স্থির প্রতিষ্ঠিত শাশ্বত বিকা তাগিসু তোমার কাছে আমি বিপদে সাহায্য কামনা করছি তুমি আমার সমস্ত অবস্থা সংশোধন করে দাও সুন্দর করে দাও ওয়ালা তাকিল্ল নফসি তরফত আইন এক পলকের জন্য তুমি আমাকে আমার উপরে ছেড়ে দিও না আল্লাহ তুমি আমাকে সবসময় হেফাজত করো এক পলকের জন্য তুমি আমাকে আমার উপরে নির্ভরশীল করে দিও না আমি যেন তোমার হেফাজত থেকে এক মুহূর্তের জন্য হে আল্লাহ তুমি আমাকে আফিনীফি বাদানি আমার দৈহিক ভাবে আমাকে সুস্থ রাখো আমার শ্রবণ শক্তি সুস্থ রাখো আল্লাহারি তুমি আমার দৃষ্টি শক্তি সুস্থ রাখো আল্লাহ তুমি ছাড়া কোনলাহ নেই আল্লাহবেফরে হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি কুফুর থেকে ওয়ালফাকার এবং দারিদ্রতা থেকে দেখেন কুফুরি ফেলেছে। কারণ মানুষে যখন দারিদ্রতার মধ্যে লিপ্ত হয়েছে এরপরে বললেন আল্লাহ কেমন আজাবিল কবর হে আল্লাহ কবর আজাব থেকে তোমার কাছে পানা আছে আবার শেষে কি আল্লাহ তুমি ছাড়াগুন এবার সকালে একটা দোয়া একবার পড়া। আমি তোমার কাছে আবেদন করছি आवेदन कर माली बेर सम्पदे बेपारे अल्लाह तुम गोपन दोष त्रुटिगुल गोपन कर रखो प्रकाश कर दिवना আল্লাহ তুমি আমার ভীতিকর অবস্থা থেকে তুমি আমাকে ভয় দূর করে দাও নিরাপদ রাখো আল্লাহ থেকে আমার বাম দিক থেকে ওয়ামিন ফাউকে এবং আমার উপর দিক থেকে আজমফিকা আর আমি তোমার কাছে তোমার আজমত তোমার মহত্বের অসিরা দিয়ে আমি তোমার কাছে আবেদন করছি আনু ও তালিন তাহতি আমাকে যেন নিজের থেকে কোন কিছু আমাকে বিপদে স্পর্শ না করে এরপরে সকালে তিনবার তিনবারা খালকিহিবানা আর সিহি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টি যে পরিমাণ আছে ওই পরিমাণ সংখ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ নিজে যে পরিমাণ করলে খুশি হন আমি আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর আরসের ওজন সমতুল্য সুবাহ আল্লাহ আমি আল্লাহ প্রশংসা করছি আল্লাহর কালেমা লেখার যে কালী আছে সেই সমপরিমাণ পরিমাণ এই দোয়াটা পড়বে তো এইটা ছিল সকাল এবং সন্ধ্যার দোয়া আমি এতক্ষণ পর্যন্ত শুধু সকাল সন্ধ্যার দোয়াগুলোই আলোচনা করেছি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নবী সাহা সালাম এতগুলো দোয়া দিয়েছেন আমার জাতি এই দোয়াগুলো জানে না এরা জানে কোন তরিকার কি জিকের আছে এজন্য আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করছি আমি শুরুতে বলেছি দুইটা উদ্দেশ্য দিকে এই আমলগুলো আমরা নিজেরা করব আল্লাহর রাসুল সাল্লাহ সালামের দেওয়া অজিফা আল্লাহর নবীর দেওয়া তসমি তহলিলগুলো আমরা যথাযথ আমল করব অপর দিকে যারা এই রাসুলের দেওয়া অজিফা বাদ দিয়ে মানুষের তরিকার তৈরি করা অধিহা পড়ে বিভিন্ন রকমের তৈরি করা দূরত পড়ে এগুলোর থেকে মানুষদেরকে সাবধান করব আমরা একটা কঠিন অবস্থায় আছি গতকালকে আবার বাসার থেকে একটা মাহফিল শুনতেছিলাম এটা এরকম ওই এহুদিদের যত শয়তানি চক্রান্ত আছে এগুলো যখন ওহির মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তারা দাঁড়িয়ে দিলেন তখন এহুদিড আর জিব্রাইলেবার খেপে গেল কুলমান কান আদুবলি জিব্রি দাম একাতি এই জিব্রাহে গেল এই জিব্রাহিল আমাদের এক নম্বর শত্রু এই জিব্রাহিল আমাদের যত সব কথা মোহাম্মদ জানাই দেয় কাজে আমাদের বড় শত্রু জিব্রাহীম কার শত্রু হয়ে গেল কোরআনের সুরায় বাকার সাতানব্বই নম্বর আয়াত উলমান খান আদুবল জিব্রিল আলাত হে নবী আপনি বলে দিন যারা জিব্রাহিলের শত্রু জিব্রাহলকে শত্রু ভাবে তা আপনি জানিয়ে দিন জিব্রাহিল না এটা আল্লাহ করেছেন বার্তা বহন করে তারা আল্লাহ শত্রু যেহেতু জিব্রাহ শত্রু হয়ে গেছে গতকালকে একটা মাহফিল হচ্ছিল এই মাহফিলের বয়ান হচ্ছিল বোখারি শরীফ কিশোর হাদিসের কিতাব এটা তো ফেকার কিতাব এটা বিভিন্ন মাসল বায়ন করেছে সারা জীবন সারা দুনিয়ার মুসলিম জানে আসল কিতাবি যে আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআনের পরে আল্লাহর নবীর হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি এখন এরা বোখারি পরে ক্ষিপ্ত হইলে কি জন্য বোখারির মধ্যে এদের গোবর ফাঁক করা আছে আগে মানুষেরা বোখারি পড়ত না বাংলা ছিল না এই জন্য তারা বোখারিকে মূল্যায়ন করতো বোখারিতে আছে তারাও প্রচার করতো এবং সাদী প্রচার করত আনা। এই বোখারি শরীফ বাংলা ইন্ডিয়া পাকিস্তানে যারা পড়ায় তাদের কি বলা হয় সাইকুল হাদিস কি বলা হয় ওই যে আপনারা দেখেন সাইকুল হাদিস সাইকুল হাদিস এর রহস্য জানেন কিছু সাইকুল হদিস কাকে বলে এটা কোনো এমনি ডিগ্রি না এটা হচ্ছে পড়ানোর ডিগ্রি বোখারি শরীফ যে পড়ায় তার নাম কি আল্লাহ আজিদুল সাহেব সাইকোলজি বাংলাদেশের একবারে সবাই চিনেন তাকে উনি বোখারিশরী পড়াইছেন দীর্ঘ প্রায় পঞ্চাশ ষাট বছর আমি নিজেও পরিচয়ের কাছে। আমি নিজে সাইকোলজি কেন লেখে আমি লেখা মধ্যে ছিলাম না আমাদের শত্রুরা উপহাস করত এরা কোন মাদ্রাসা বলতি করছে এই জন্য ওই পরিচয় লেখা আছে আমি নিজেও বরিশাল মাহমুদিয়া বড় মাদ্রাসা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা ওটার বোখারিশরী পড়াইছি আর বোখারির প্রথম খণ্ড যে পড়ায় তার নাম হল সাইকোলজি আমি ওরা পড়াইছি তাহলে যেই বোখারির এত মূল্যায়ন এখন পিস সেই গেছে কারণটা কি এখন মানুষ বোখারি পরে বোখারি পরে জানতে পেরেছে যে এদের যত রকম ভান্ডামি আছে যত রকমের তৈকা আছে এই সবগুলো কোরআন হাদিসে বিবর্জিত কোরআন হাদিস নাই এই জন্য তারা এখন মানুষের অন্তরে বোখারির উপরে ঘৃণা সৃষ্টি করার জন্য বোখারের বিরুদ্ধে লেগে গেছে গতকালকে এটা শুনেছি আপনারা তো স্টার্ভ করেছেন জানান ওই যে সবাই আছে সাক্ষী অনেক আছে এটা কোথায় নিয়ে যাচ্ছে উম্মাকে এই উম্মাকে কোথায় নিয়ে যাচ্ছে এই উম্মাকে আপনি এখন আমাদের সচেতন হতে হবে এখন তারা বোখারের বিরুদ্ধে লেগে গেছে কয়েকদিন পরে কোরআনের বিরুদ্ধে লাগবে এরপর কোরআন যে নাজিল করেছে জীবনের বিরুদ্ধে লাগবে এরপরে নবীর বিরুদ্ধে লাগবে কারণ আল্লাহর আল্লাহদের তরিকা বয়ন করে যান নাই কোরআনে ওদের তরিকা নাই ওদের তরিকা আল্লাহকে বাড়িতে ভায়া মাধ্যম লাগে কোরআন বসে কোন ভায়ামাধ্যম লাগবে না ডাইরেক্ট দেখো তাহলে ওরা আল্লাহর বিরুদ্ধে লাগবে না কোরআনের বিরুদ্ধে লাগবে না हमारे कथा शुने मने पड़ोदी जिब्राइन बिंदु रेखे गई जिब्राइन जो सर्वनाशर मूल भंडामी सब लागल बुखारी बुखारी ए सब भंडामी फास्ट कर दी कड़ाई बिुद्धे बुखार की फेकार कितना ना हादिसर कितब शब्दी प्रचार करना शुरू कर लो फेकार कितब बोले कारणटा की कठिन मुहूर्े समाजे वस कर विभिन्न रकम तैरि विभिन्न खतन तैरी कर प्रत्येक का मोटरसाइकेल देखने बुखार ही खतम पड़ा शुरू हो गए पैसा पाय खत्मे खजेगान खत्ने यूनूस खत्मे की जलाली दूर नारिया কত রকমের যে খতম তৈরি করেছে মিলাদ তৈরি করেছে কোরআন খতম পড়া পয়সা করেছে এই সবগুলো যখন মানুষেরা কোরআন পড়া শুরু করবে হাদিস শুরু করবে, তখন দেখবে সমস্ত এবং হাদিসে নাই ওরা তৈরি করেছে যখন ওদের বিরুদ্ধে মানুষ লেগে যাবে তখন ওরাও কোরআন এবং হাদিসের বিরুদ্ধে লেগে যাবে এবং সেটাই শুরু হয়েছে এই জন্য আমাদেরও কাজ আছে আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লা নবীর যে অফিফাগুলো আছে ব্যাপক ভাবে প্রচার করব ব্যাপকভাবে আমল করব এবং এর মাধ্যমে এই সমাজের যত মানব রচিত উদ্যোগতা মোকাবিলা করতে হবে আল্লাহ সহানা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার বাঙালো করার তো আমিনা মোহাম্মদ